আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিলামিম আল্লাহ ওয়াসবি প্রিয় দর্শক মন্ডলী আজকের ইসলামী আলোচনা অর্থনীতি সংক্রান্ত আলোচনায় আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করব এবং ওয়াজ করার মাধ্যমে উপদেশ দানের মাধ্যমে ইসলাম বড় বড়ো সহানুভূতিশীল ধর্ম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 কিন্তু মানবিক খাতিরে আপনি অমুসলিমকে দান করতে পারে। নফল দান আর এই দান করার ব্যাপারে আপনি কোন রকমের কুণ্ঠাবোধ করবেন না কার্পণ্য করবেন না কনজুসি করবেন না বখিলি করবেন না এ কথা কোরআন ও হাদিসের বহু জায়গাতে বলা হয়েছে ইসলামী অর্থনীতিতে দান একটা বড় জিনিস যেমন জাকাত তেমনি দান একটা বড়ো জিনিস সেই দানের মাধ্যমে সেই জাকাতের মাধ্যমে মুসলমানদের ফান্ড তৈরি হয় আর সেই ফান্ড থেকে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 সে হলো দয়ালু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল না মেহমান এসেছে বাড়িতে মেহমানের খাবার ছাড়া আর কোনো খাবার নেই আল্লাহর কোনো ছলবাহানা করে বাতি দেওয়া বাতিল মেহমানকে খেতে দেওয়া হলো আর নিজেরা খাওয়ার ভান করলেন এ হলো কি মানুষ দয়ালু মানুষ যে নিজেও খায় এবং অপরকেও খাওয়ায় সে হচ্ছে দাতা যে নিজে খায় অপরকেও খাওয়ায় সে হচ্ছে দাতা আর যে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না সে হচ্ছে আত্মকেন্দ্রিক নিজেরটা বোঝে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 এরা হলো তারা যারা নিজেদের মাল ব্যয় করতে চায় না এরা নিতান্ত অনুদার এবং অত্যন্ত সংকীর্ণ মনা অনেক সময় এরা নিজেরা না খেয়ে এবং না পরেও সঞ্চয় করে খায় না পরে না সঞ্চয় করে শুধু জমা করে যায় শেষকালে খায় কে কে খায় ওই যে পরবর্তী বখিল বাপের পুরনী বেটা এইরকমই হয় পাপ সারা জীবন মেহনত করে কষ্ট করে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 তার মানে কি যে টাকাটা নিলাম আবার কখন রিটার্ন দেব টাকাটা বের করলাম আবার কখন ফিরিয়ে দেবো একটি পয়সা পকেট থেকে গেলে মনে হয় মন বলে গেল গেল গেল গেল পয়সা খরচ হয়ে গেল তাই না বাই চান্স যদি মেহমান চলে আসে অযাচিত মেহমান আর যদি সেই রকম জামাই হয় দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ বেড়ায় তাহলে তো বুঝতেই পারছেন তার অবস্থা কি হবে হ্যাঁ এরকমও হয় বখিল কিন্তু বাধ্য হয়ে দেখেছেন বখিল বকিল মাল খরচ করতে চায় না কিন্তু এমন পর্যায়ে মানত করে মানত করে কি আল্লাহ করে আল্লাহ তুমি যদি আমাকে এই করো তা হলে আমি তোমার রাস্তায় দবরে মানত করা মাকরুহ তাই না মাকরুহ বলা হয়েছে ভিন্ন কেন আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট চুক্তি আল্লাহ তুমি যদি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করাও তা হলে আমি পাঁচশো টাকা তোমার রাস্তায় দেবো তার মানে না পাস করালে দেবো না রাসুল্লা সাল্লাম বলছেন যে এই শ্রেণীর নজরে কোনো লাভ নেই খালি বখিলের কাছ থেকে থেকেই নামাই মিনাল বখিলের কাছ থেকে মাল আল্লাহ তালা বের করে নেয় এমন পরিস্থিতিতে সে পরে যে তার মাল এমনিতেই বেরিয়ে যায় সেরকম অযাচিত মেহমান এসে গেছে তখন মাল তো খরচ করতেই হবে কিন্তু তার মনে যে অবস্থা হয় ফুলের ওপরে মই যায় তাই না অবস্থা খুবই খারাপ বখিল খুবই খারাপ জিনিস ধনু সোহাগি মরে কুরুর যা খে এদের অবস্থা হলো আপন বেলায় চাপন চোপন পরের বেলায় ঝুড়ঝুড়ে মাপন আপনার বেলায় পাঁচ কড়াই গণ্ডা পরের বেলায় তিন করাই গণ্ডা আপনারটা ঢাকা থাক পরের টা বিকিয়ে যাক বকিলের কারবার কিন্তু সব থেকে বড় কথা এই যে এরা নিজেদের প্রতিপালকের রাস্তায় ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে এরা হজরত তোমারের দোহাই দিয়ে ছেঁড়া ফাটা লেবাস পরে বলে কি যে আমি হচ্ছি সংসার বিরাগী কিন্তু হজরত তোমার মতো দান করে না হজরতমারের মতো ছেঁড়া ফাটাওয়ালা জামা পরে দি বলে কি আমি হচ্ছি জাহেদ মানুষ সংসার বিরাগী মানুষ হজরত তোমার ছিলেন কিন্তু হজরত তোমার মতো আল্লাহর পথে ব্যয় করে না চালাক মানুষ এরা অপব্যয় করা হারাম তা খুব জানে কিন্তু কার্পণ্য করা হারাম সেটা জানে না অথবা মানে না এরা মিথ্যা বলে নানা বাহানা করে ধন গোপন করে না নেই তো হ্যাঁ দেওয়ার মতো কিছু নেই নেই মানে দেওয়ার মতো কিছু নেই গোপন করে তবু আল্লাহর হক আদায় করতে অকুণ্ঠ হয় না কত এলো আর কত গেল এই হিসাব রেখেই এদের খাঁটি সুখ মাটি হয়ে যায় সমস্ত দুনিয়ায় বেচারি পেলো কিন্তু সুখ ভোগ করলো না এরা এমন লোক পরন্তণ্য নিশ্চয়ই ভালো না কুঞ্জুসি মোটেই ভালো না এবার আপনাদেরকে কোরআন শোনাবো মহানাল্লা বলছেন যে ব্যক্তি মিথ্যায়ন করে বখেলি করে কার্পণ্য করে এবং বেপরওয়া হয়ে যায় ওয়া কাজেলো আর ভালো কে মিথ্যায়ন করে সৎকে মিথ্যায়ন করে হককে মিথ্যায়ন করে তার জন্য যেটা কঠিন হবে তার সহজ করে দেওয়া হবে যারা বখিলি করে কনজুস করে আল্লাহ তালা যা দিয়েছেন যে অনুগ্রহ দিয়েছেন তা ব্যয় করতে বখিলি করে কার্পন্ন করে বল তারা যেন মনে না করে যে বখিলি করা করা তাদের জন্য ভালো উত্তম বরং না তার জন্য কি মন্দ খারাপ নিকৃষ্টা বিকে যে জিনিস ব্যয় করতে তারা কার করে সেই জিনিসকে কেমতের দিনে তাদের গলায় তক পরিয়ে দেওয়া হবে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর জমিনের সমস্ত সম্পত্তি মিরা একমাত্র অধিকারী কে আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবেন আল্লাহ হবেন একমাত্র ওয়ারেস ওমা আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত সেই মালকে দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন ওয়ালি তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরিক করো না আর মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো অবে জেল করবা আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করো ওয়ালিয়তা আমা এতিমদের সঙ্গে সদব্যবহার করো ওয়াল মাসা কিন আর মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করো ওয়াল যার এজিল করবা আত্মীয় প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো তারপর সফরের সঙ্গীর সাথে সদব্যবহার ব্যবহার করো তারপরে মুসাফিরদের সঙ্গে সৎ ব্যবহার করো তারপর দাস জাসীদের সঙ্গে সৎ ব্যবহার করো যারা বখিলি করে কার্পন্ন করে লোককে কার্পন্ন করতে আদেশ দেয়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 কিন্তু এক্ষেত্রে যে মাল আপনাকে আল্লাহলা দিয়েছেন তা দান করবেন না এই ভয়ে গোপন করবেন তা কিন্তু বৈধ নায় প্রিয় দর্শক মণ্ডলী সামান্য বিরতির পর এসে আপনাদের সামনে বাকি নসিহত পূরণ করব ইনশাআল্লাহ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 क्या इसलम आचरण बोझार देख चरित्र गठने इसलम आज रे आठटा पुनः सम्प्रचार सकाल बांगे पीट्टी समाज लोक देखे बुझाते हेदायत दिए थके आछे प्रिय दर्शक मंडल मानुष आज तरह अनुग्रह अल्लाहर नियम के गोपन कर गोपन कर दान करते भय তিন বাগানলার কথা মনে আছে আপনাদের যে তিন বাগানা রাতারাতি ভোরে ভোরে চলে যাবো না চলে আসে গোপন করে করে চুপি চুপি কথা বলতে বলতে বলতে বলতে তারা নিজেদের বাগানে গেল তাই না বাগানে গিয়ে কি দেখলো দেখলো হ্যাঁ রব্বিকা এমন ওহ ঘুমন্ত অবস্থাতেই কাজ শেষ হয়ে গেছে তারা করেনি তারা ইনশাল্লাহ বলেনি দেখছে বাগান কয় তো বলছে আমরা তো পথ ভুলে গেছি বাগান শেষ হয়ে গেছে বুঝতে পারছেন কি গোপন করে করে মিসকিনদেরকে গোপন করে কেটে লুকিয়ে লুকিয়ে ভরব এরকম গোপন করা যায় না মিসকিনদের হকদা ও তু হাক্কাহুই হাস কাটায়ের দিন ঝাড়ায় দিন মারায়ের দিন তার হক আদায় করো যা হক দেওয়া হয়েছে সে হক হয় বিশ ভাগের ভাগ না হয় ভাগের ভাগ কিংবা যে ভাগ তোমার ওপরে নির্দিষ্ট করা হয়েছে সৎকা করো দান করো তা না করে তুমি গোপনে গোপনের গোপন করবে মানুষকে ধোকা দেবে দান করবে না তা চলবে না আল্লাহালা বলছেন আল্লা জি না খালুনা সাবিল বখল নিজে বকিলি করে অপরকে বখিলি করতে আদেশ করে অনেক সময় দেখবেন মানুষ দেখছে যে ও দান করছে আমি করি না তো ও দান করলে তো ওর নাম হচ্ছে আমার বদনাম হচ্ছে দাই এত করে দিস কেন এত দর কি দরকার আছে তখন তাকে উপদেশ দেয় বখিলি করতে কার্পণ্য করতে আদেশ করে আর আল্লাহ তালা যা দিয়েছেন যে অনুগ্রহ দিয়েছেন তা গোপন করে আল্লাহ তালা বলছেন ও আচাধ না লেরিনা আজা বা মহিনা আমি অস্বীকারকারীদের জন্য বা না জন্য যারা অস্বীকার করে অথবা না শুকুর করে কৃতঘ্নতা করে কৃতজ্ঞতা করে না তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি সুরানিসা সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের জন্য বলছেন ফালাম্মে কিছু মানুষ আছে তারা বলে আল্লা যদি দিত আমি দান করতাম আল্লাহ দিলে দান করতাম আল্লাহ দিলে দান করতাম কিন্তু যখন আল্লাহ তালা তাদেরকে দেন তখন কি হয় ভুলে যায় ওয়াদা ভুলে যায় তখন আর আল্লাহকে দান করতে চায় না মাল যখন থাকে না তখন আকাঙ্ক্ষা করে আল্লাহকে বলে আল্লাহ যদি তুমি দাও আমরা দান করব। কিন্তু যখন মানুষ মাল পায় তখন তার মনে লোভ হয়ে যায় তখন আর দান করতে চায় না তাই না এরা সেই বিভিন্ন ছল ছুতা বাহানা দিয়ে তখন সেই মালকে হালাল করে নেয় কেমন ওই যে একটা গল্প শুনেছেন এক ব্যক্তি নাকি গোপাল ভাঁড় রাস্তায় যাচ্ছিল দিয়ে মনে মনে বলল 10 টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করব দশ টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করব। খানিক দু গিয়েই দেখলো পাঁচ টাকা পরে আছে পাঁচ টাকা তুলে নিয়ে বলছে ভগবান এত চালাক নিজের ভাগটা আগে থেকে কেটে নিল শুনেছেন গল্প দেখেন মানুষ কত বড় চতুর যে যা পাবো তার অর্ধেক দান করব এটাই তো নিয়ত দরকার কিন্তু দশ টাকা চেয়েছিল এই পাঁচ টাকা পেয়ে যাবো যে ভগবান এত চালা নিজের ভাগটা আগে থেকেই কেটে নিল এরকম মানুষ আছে এমন সময় মানুষ আমি নিজের কানে শুনেছি মানুষ বলছে এ বছর তো ওষুধ দিতে পারবো না আল্লাহ তালা বানবন্যা দিল অনেক ক্ষতি হলো এবছরে ওষুধ দিতে না। তো বানবন্যা হলে ক্ষতি হলে কি ওষুধ দাঁড় দিতে হবে না কি তোমার সাড়ে সাতশো কেজি না হলে ওষুধ দিতে হবে না তোমার যে ভালো জমিগুলো আছে তাতেই তো সাড়ে সাতশো কেজি হবে আর যে জমিগুলোতে নিজের ভাগ্যে নিয়েছে আগে বান দিয়ে তাই না এরকমও বকিল আছে কৃপন আছে যারা আল্লাহর পথে কোনো রকম ব্যয় করতে চায় না অনেক সময়ে ওয়াদা করে কিন্তু যখন নিয়ামত আসে তখন ওয়াদা ভুলে যায় আল্লাহ তালা অন্য এক আয় বলছেন যাদেরকে আহবান করা হয় তোমাদের মধ্যে এমন লোক আছে যারা বখিলি করে কার্পন্ন করে কিন্তু যে বকিলি করে সে আসলে নিজের জন্যই বকিলি করে বকিলি করলে তার ক্ষতিকার তোমার নিজের তুমি যদি দান করো নিজের জন্য করবে তোমরা যে দান করবে সেটা কার জন্য করবে নিজের জন্যই করবে নিজের বালাইয়ের জন্য করবে আর যদি বকিলি করো কার্প্য করো তো নিজের ওপরে করবে আজকে দেবে না তুমি পাবে না অথচ দান মানে কি দান মানে হচ্ছে জমা রাখা তাই না ওই যে ইবনা একু লই না মালিতা আর যা সাদা করেছ সাদকা সেটা হলো কি আকের জমা হলো তাই না এই হচ্ছে তোমার মাল যেটা তুমি জমা করলে সেটাই আসল মাল আর যেটা তুমি বখিলি করলে কার্পণ্য করলে জমা রাখলে সেটা কিন্তু তোমার ওয়ারেস রাখাবে সেটা তোমার মাল না সেটা তোমার ওয়ারেস রাখাবে অথবা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথবা চরে নিয়ে চলে যাবে ডাকাতে নিয়ে যাবে সব মাল তোমার মাল না সুতরাং আল্লাহর সঙ্গে চালাকি করা চলবে না আল্লাহর কাছে যা জমা রাখবেন তা আপনি পাবেন কাল কেয়ামতের দিনে পাবেন আল্লাহর কাছে উত্তম রূপে পাবেন এবং তা বর্ধিত আকারে পাবেন কিন্তু বখিল্লা তা মানে না তোমরাই হচ্ছে ফকির যতই তোমরা ধনী হও আসলে ফকির তোমরা তোমরা হচ্ছে মুখাপেক্ষী পলকে পলকে পদে পদে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আল্লাহর রহমতের মুখাপেক্ষী যদি না তারা তোমাদের মতো হবে না বখিল হবে না তারা আল্লাহ চাইলে পরে এমন এক জাতিকে নিয়ে আসবেন যে তোমাদের মতো বকিল হবে না তারা আল্লাহর রাস্তায় দান করবে প্রিয় দর্শক মন্ডলী আশা করি নসিহত আপনাদেরকে ভালো লাগবে এবং আশা রেখে শেষ করছে আপনাদেরকে আপনি পূর্ববর্তীর বক্তব্য দিতে একটি উদাহরণ দিয়েছেন যে আল্লাহ সহজ করে দিয়েছেন দিনকে যখন আপনার গোসল ফরজ হয়ে যায় এবং অতিরিক্ত আর কি ঠান্ডার কারণে আপনি গোসল করা কষ্ট হলেও করার সমর্থ আছে সময় কি আমার করে নামাজটা হবে। যেমন কষ্ট তেমন ব্যবস্থা যদি মনে করেন উঁচু করলে ক্ষতি হবে না গোসল করলে ক্ষতি হবে তাহলে গোসলের জন্য তায়ামুম করুন উঁজু করে নামাজ পড়ুন আর যদি মনে করেন যে না পানি স্পর্শই করা যাবে না তাহলে আপনি উঁচু গোসল উভয়ের জন্য কি করুন তয়ামুম করুন আল্লাহ তালা দিন বড় সহজ আসসালামাইহামুল্লাহ আমার প্রশ্ন হলো যে আমি যদি আল্লাহ সাফল্য লাভ করলে আল্লাহ রোজা রাখব বা এরকম কোন চুক্তি করা যে আল্লাহ যদি তুমি আমার আব্বাকে ভালো করে দাও তাহলে আমি তোমার রাস্তায় দুটো রোজা রাখব তাই না চুক্তি হলো কি না আল্লাহর সঙ্গে চুক্তি হলো তার মানে যদি উপকার কিছুই হয় না বখিলের কাছ থেকে মাল বের করে নেওয়া হয় বুঝতে পাচ্ছেন। বাকি থাকলো চুক্তিহীন নজর যাতে কোনো চুক্তি নেই সেটাও মাকর কেননা নজর বানলে যে জিনিস আপনার জন্য ফরজ না ওয়াজেব না তা ফরজ হয়ে যায় যেমন আমি নজর মারলাম আল্লাহর রাস্তায় রোজা রাখব এখানে চুক্তি না মানে কন্ট্রাক্ট না বিনা কন্ট্রাক্টে আমি নজর মারলাম দিল্লা হিয়া আলাইয়া নজরুল আসুমা ইয়া আমি আল্লাহর রাস্তায় নজর মারলাম দুটো রোজা রাখব। এই দুটো রোজা রাখা আপনার জন্য কি হয়ে যাবে ওয়াজব হয়ে যাবে এই জন্য এটাও মাকড় এটা ঠিক না নজর একটা ইবাদত ঠিকই যখন কেউ মানবে তা পালন করা এই জন্য এই নজর অন্যের নামে মানা যাবে না তার মানে কি নজর পুরা করা হাদিসে আছে সে কথা যে ব্যক্তি নজর মানবে যে সে আল্লাহর কোনো আনুগত্য করবে সে তা করে আর যদি কেউ নজর মানে যে আমি আল্লাহর আনুগত্য করব না সেজন্য তা না করে এই যদি কেউ সিরকি নজর মানে কোনো মাজারে নজর মানে কোনো সিরকের জায়গায় গিয়ে বলে বাবা অমক আমি যদি সৌদি আরবের ভিসা পাই তাহলে আমি তোমাকে এই দেবো তাহলে ভিসা পাওয়ার পর সেই বাবার নজর পালন করা হারাম বুঝতে পারলেন ওটা হচ্ছে সিরকি নজর সুতরাং আমাদেরকে সব দিক খেয়াল করে চতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসল্ নবী মোহাম্মদ ওসাহিনামালাইকুম ও রহমতুল্লাহি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 मानवान जगत के समर्थन करोटल्लिस जी फाइव टू एलो आई डी थ्री जीरो जीरो नम्बर